الحمد لله وكفر والسلام على عجاب الذين استوحى مع بعض أعوذ بالله من الرحيم <تصفيق> ذلك بأنهم لا يصيبهم زماء ولا مخوصتهم في سبيل الله ولا يطعون موطئن يغيظوا الكفار ولا ينالون من عدو بالنيل إلا كتب لهم به عمل صالح عبادات আল্লাহ রবাহিনের জন্য তারা মধ্যেই মধ্যে ছিলেন এবং আল্লাহাদা নিরবিচ্ছিন্ন ভাবে খুব উন্নত ভাবে আদায় ছিলেন। তারপরে আল্লাহ তাদের এতটুকু বিষয়ের উপর যথেষ্ট মনে না করে আবার মানুষদেরকে আবাদতের জন্য বানিয়েছেন মানুষের আবাদতের মধ্যে আর ফেরস্তাদের আবাদতের মধ্যে মৌলিক একটা পার্থক্য হলো ফেরস্তাদের আপাততের মধ্যে কোন কষ্ট নেই তারা ক্লান্ত হয় না আর মানুষের আবাদতের মধ্যে কি আছে কষ্ট আছে আর মানুষের আবাদতটা আল্লাহর কাছে ফেরেস্তাজের আবাদতের চেয়ে বেশি মূল্যবান এই কষ্টের দরুন এই জন্য বন্দদেরকে মোকাল্লাফ বলা হয় মোকাল্লাফ অর্থ হয়েছে যারে কি দেওয়া হয়েছে কষ্ট দেওয়া মধ্যে আবার কিছুগুলো আছে কষ্ট কম কিছু আছে কষ্ট বেশি একই আবাদত এক সময় তার মধ্যে কষ্ট কম আবার আরেক সময় কষ্ট তার মধ্যে বেশি যখন আবাদত মধ্যে কষ্ট বেশি থাকে এবং যে আবাদত মধ্যে কষ্ট বেশি সেহাদুগুলি আল্লাহ গুলি বেশি মর্যাদা পূর্ণ আর ওগুলোর দ্বারা মর্যাদা সেগুলো দিয়ে ইবনে আব্বাস রাজি আল্লাহ থেকে হাদিস আসছে স্বাভাবিক ভাবে এমনি সব ইবাদতের মধ্যে বেশি কঠিন মোটামুটি সব সময় জেহাদের এবাদতটা এটা তোমাদের জন্য কষ্টের কুরহন মানে কি কষ্টের অপছন্দের কিন্তু এরপরও তোমরা যদি অপছন্দ করছো এটা তোমাদের জন্য কি খাই আর এ থেকে বিরত থাকা এটা তোমরা পছন্দ করো সেটার কষ্ট কম কিন্তু এটা তোমাদের জন্য কি তোমরা জানো না আল্লাহ রাবুল আলমী জানেন কেতালকে কষ্ট কেতালকে কষ্ট সত্য কল্যাণ কর জানা এই এলিমটা কার এটা যার আহলিম আল্লাহ আলিমের মুফিক হবে সে কি আলিম আর এটা কষ্টকর অপছন্দনীয় কারণে এটা থেকে দূরে থাকা যে ব্যক্তি কল্যাণকর মনে করবে তার এলিমটা কি বিপরীত সে আসলে কি না এলিম সাহবা রিজওয়ানুল্লাহ আলহিম আজ উম্মতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ অংশ সত্যি কি শ্রেষ্ঠ অংশ তাদের এই শ্রেষ্ঠত্বটা হইছে কৃষির ভিত্তিতে তাদের আমলের ভিত্তিতে মানুষের এটা নির্ধারণ হয় বা সময়ের ভিত্তিতে না স্থানের ভিত্তিতে না যোগ্যতার ভিত্তিতে না কৃষির ভিত্তিতে আমলের ভিত্তিতে স্পষ্ট হাদিসের মধ্যে রসুল সাল আলহাম বলছেন নিবে না আমলে পিছিয়ে রাখলে বংশ কি করবে না আগায় নিবে না বলি কুল্লিং দ্বারা যা আমিলু আমল অনুযায়ী প্রত্যেকের কি স্তর দামল যদি করে সে বদ আমল হিসেবে ন্যাক আমলটা জান্নাতের উঁচু মর্যাদা দ্বারা পাবে নেক আমলের পরিমাপ অনুযায়ী বলি কুল্লিং দ্বারা জাত নিম্মা আমিল দ্বারা গুলি নিজ উপর আমলের উপর আমলের মধ্যে যেটা যত বেশি কঠিন যেটার মধ্যে যে পরিমানে খ্লাস বেশি থাকবে যেটা যে পরিমাণ বেশি হবে সেটার মর্যাদা কি হবে তত বেশি হবে সার্বিকভাবে আবাদত মধ্যে সবচেয়ে কঠিন আবাদত হলো জেহাদের আবাদত এই জন্য উন্মতের প্রথম অংশ তারা যে শ্রেষ্ঠ হইছেন কোন আমলের দ্বারা এই জেহাদের আমলের দ্বারাই কিছুটা বললা সাহাবিজানুল্লাহ এমন একজনের নাম নাম বলেন যিনি কি করে নেই এই আমালে কি করেনে করে নেই অংশগ্রহণ করেনি আছে এরপরে রসুল বলছেন খাই করণি সুম্মী নেম সুম্মল্লা দিন যে আমার সময়টা হল সর্বশ্রেষ্ঠ সময় এরপরের সময়টা তার সাথে সংশ্লিষ্ট শ্রেষ্ঠ এরপরে এরপরের শ্রেষ্ঠ এমন না যেই তিন যুগের ব্যাপারে রসলসেন শ্রেষ্ঠত্বের কি দিচ্ছেন ঘোষণা দিচ্ছেন অর্থাৎ সেই যুগে যে কাজগুলো স্বাভাবিক কি হবে সবার মধ্যে গৃহীত হবে সবাই যেটাকে অবলম্বন করে থাকবে সেটা কি হবে অন্যতের শরীয়তের শ্রেষ্ঠ আমল এবং শরীয়তের গ্রহণযোগ্য আমল হিসেবে কি হবে গণ্য হবে ওই তিন যুগের মধ্যে যে আমলগুলির ব্যাপক প্রচলন থাকবে সেই আমলগুলি আল্লাহ পাকের কাছে মকবুল হিসেবেই এটা স্বীকৃত সুম্মা ইয়ফসুল কিসবু ওই তিন যুগের পরের আমলগুলি যেটার প্রচলন বেশি হবে সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে এমন এমনকি নেই গ্যারান্টি যেই যুগগুলোর ব্যাপক প্রচলিত আমলগুলো আল্লাহর কাছে মকবুল হিসেবে গ্যারান্টি প্রাপ্ত সেই যুগগুলি কোনটা প্রথম তিন যুগ সেই যুগ গুলোর ব্যাপক ভাবে কোন জিজ্ঞাসা করা হয় যে আপনারা কে কি করেন কি জব আসবে বলেন কাউকে যদি জিজ্ঞাসা করি আপনি কি করেন সে বলবো আমি ব্যবসা করি একজনকে জিজ্ঞাসা করি আমি চাকরি করি আমি অমুক প্রতিষ্ঠানের মতামে এই প্রশ্নগুলি না আপনার হ্যাঁ আপনার ব্যস্ততা কিসের মধ্যে সে ব্যবস্থা কি আখ্যায়িত করবে এই ধরনের কোনো একটা কাজ না পরিবার পরিজনের খবরাখবর নেয় এটা তো সবাই করে বুঝে আসে নাই যে নিজের জীবনের কাজ বানায় রাখছে আপনি একজন হুজুরে দেখছেন যে ইমাম সাহ দেখছেন যে বাথরুম এর তার ব্যস্ততা তার কাজ দা কি এর জন্য এর অর্থা না যে বাথরুমে কি করে না যায় না ঠিক সাহাবাই কারাম অন্যান্য কাজগুলি করছেন হাদিসের চর্চা করছেন ফিকার চর্চা করছেন কেরাতের চর্চা করছেন হ্যাপের চর্চা হয়েছে কি পরিমাণ এটা জীবনের ব্যস্ততার আহমাবে শাহাবাঈ কালামের ক্ষেত্র এটা ছিল এক দুজন ছিলেন কিন্তু আহমবাবে সাহাবা এই জীবনের ব্যস্ততা ছিল কোন বিষয়টা ব্যাপার সে সময় ফর্জে কেফায়া ফর্জে কি ফাইয়া ফত স্বামীর ভাষায় মুসলমান নিজ দেশে নিরাপব। মুসলমানদের কাউকে কাফেররা বন্দি করে নিয়ে যাচ্ছে এই সংবাদ কারোখানে নাই মুসলমানদের কোন এলাকার মধ্যে কাফেরা আক্রমণ করে দেব সংবাদও নেই অথবা আক্রমণ করে দিয়েছে আপন হালতে নিজ নিজ কাজ করবার নিয়ে ব্যস্ত মুসলমানরা নিজ দেশে নিরাপদ এই অবস্থায় মুসলমান খলিফার উপর ফরাজ হইল আনাফি কুল্লা আমি মাররতাইন। একবার দুইবার কাফেরদের উপর কি করা আক্রমণ করা হইতেছে মরতেছে আর ওদেরকে জান্নাতের পথে আন্দোলনের ব্যবস্থা এলো তাদের উপর কি করা আধিপত্য বিস্তার করা আর তাদের উপর আধিপত্য বিস্তার করতে হলে তাদের শক্তিটা কি করতে হবে শেষ করতে হবে তাদের শক্তিটা যখন শেষ হবে তাদের অঞ্চল যখন বিজয়ী বিজিত হয়ে যাবে তখন তাদের সাধারণ লোকগুলি কি হয়ে যাবে মুসলমান হয়ে যাবে এটি আল্লাহ পাকে সাধারণ নিয়ম ইরাহী যখন আল্লাহর সাহায্য আসবে আর বিজয়ী হবে আফুাজা লোকজন জনরে যে আল্লাহ দিনের ভিতরে প্রবেশ করতেছে দলে দলে দলে দলে মানুষগুলি আর আল্লাহর সাহায্য আসবে বন্দা যদি আল্লাহ রেখে করে সাহায্য করে তখন ইং তাংসুরং আর আল্লাহ বন্দারে সাহায্য করবেন আল্লাহ বন্দা যদি আল্লাহ করে সাহায্য করে আমি লোহা নাজেন করেছি আমাকে কে সাহায্য করো এই বিষয়টা পরীক্ষা করার জন্য আল্লাহ আল্লাহকে সাহায্য করার জন্য কোন বিষয়টার ঘোষণা দিচ্ছেন লোহা লোহা বলতে কি লোহা বলতে কি অস্ত্র এর মাধ্যমে যদি আল্লাহ সাহায্য করা হয় আল্লাহর সাহায্য আসবে আর আল্লাহর সাহায্য আসলে বিজয় আসবে আর বিজয় আসলে আবুকর বুঝাইছেন আবুনাথ যারা বুঝাইছেন আবাস বুঝাইছেন এত বড় বড় ব্যক্তিরা বোঝানোর পরেও বারো বছর বোঝানোর পরেও যে মানুষগুলি মুসলমান হইন না এডিও মুসলমান হয়েছে যেটি মুসলমান হওয়ার ছিল ইকরাম আবু দেহেল হালিদ আমরিবনুল হাস আবু আলহারেস আবু সুহারা মুসলমানী যুগে মুসলমান হয়নি ওরা তো আর মহর না আবু দেহেল উত্তা সাহেবটা মহর মারা এই আমি মক্কার সাধারণ লোকগুলি কি দিলের মধ্যে মহর মারা না পরবর্তীতে ইসলামের বড় বড় সৈনিক তারা এই যোগ্যতাওয়ালা মানুষগুলিও তাদের যোগ্যতাটা ফুটে নেয় ইসলাম কবল তারা কিন্তু এদের যোগ্যতা শুধু বোঝাইলে ফুটবে রসম বুঝাই ফুটাইতে পারছেন কে মাধ্যমে বিজয়ের মাধ্যমে সারা পৃথিবীর মানুষগুলি যে এই নামের দিকে যাইতেছে এটার ব্যাপারে আমাদের কোন কাজ কি মরু নিল মাফ ও তার নাম না আনিল মনকার তোমরা আমরু বিল মারুফ করো কি করো না মনকার করো তোমাদের কাজ কি চাকরি ব্যবসাগিরি কি আয়াতের ব্যাখ্যা আবু হরের রাজে আল্লাহ করছেন বুহারের মধ্যে আসছে আং তুমি না ছিল না তোমরা হইলে মানুষ এজন্য সর্বশ্রেষ্ঠ মানুষ ফি কাহিন মানুষ জুলি রে তোমরা গল আর মধ্যে শিকল দিয়ে নিয়ে আসে তারা ইসলামের ভিতরে কি করে প্রবেশ করে তোমাদের শ্রেষ্ঠত্ব যে তাদেরকে সাথে যুদ্ধ করো যুদ্ধ করলে কিছু নিহত হয় আর কিছু বন্দী হয় আর কিছু এলাকায় তোমাদের উপর যায় অধিকার প্রতিষ্ঠিত হয়ে যায় বিজয় কেহে যায় প্রতিষ্ঠিত হয়ে যায় বিজয়ী প্রতিষ্ঠিত হইলে সাধারণ লোকগুলি যারা বন্দী হয়ে আসে এরা মুসলমানদের এখানে এসে তারপরে কি হয় মুসলমান আচার আচরণ দেখে মুসলমানদের ভিতরে থেকে মুসলমানদের প্রভাব প্রতিপত্তি গৌরবের অবস্থাটা দেখা আর যেগুলি মারা গেছে এই গুটি কয়েক মানুষ যুদ্ধ না করলো এমনিও কিছুদিন পরে কে আছে মরতো না মরতো না যখন তারা আরো কিছুদিন আমাদের দেশটিতে আরো কিছুদিন দিন পাইছে যদি মর্তো মুসলমানের মরতো না কাফের অবস্থাই আরো কিছুদিন দুনিয়া থেকে কুকুরি কইরা যাইতে পারলে যাহার নামে ঢুকলে শাস্তিটা কি কম পাইতো না আরো বেশি পাইতো বদামল যখন কিছু কম করার সুযোগ পাইছে তাহলে শাস্তির একটু কি পাইলো কম পাইলো তার জন্য কি করলাম কাফের জন্য নিছে কষ্ট একটু কম হয়ে গেল আর যেটা তারা দুনিয়ার মধ্যে রয়েছে এদের জন্য কল্যাণ হয়েছে ইসলামের সৌন্দর্যের ভিতরে বন্দীগুলোর প্রভাব শক্তি দেখা সর্দি নিজে অবস্থান কি গ্রহণ করলে গ্রহণ করলে আর এই লাইহিল্লাহ মানুষদেরকে গ্রহণ করানোর জন্য আমার কি করা হয়েছে নির্দেশ দেওয়া হয়েছে এই গ্রহণটা করাইব কি দিয়া তিতালের মাধ্যমে উমির তুয়ান না আমাদের নিজেদের দেওয়া হয়েছে মানুষের সাথে আমি কিতাল করতে থাকবো লাহ মানুষকে গ্রহণ করা পর্যন্ত যতক্ষণ লাহ গ্রহণ না করবো ততক্ষণ পর্যন্ত তাদের সাথে কি চলবে বুঝাচ্ছে তাহলে আলামিন কিনা রসুলের রহমতটা মানুষের উপর বিকশিত হবে মানুষের উপর বাস্তবায়িত হবে মানুষে সফলতার বিষয়টা ধরলেই তো লাইল আর রসুলকে নির্দেশ দেওয়া হয়েছে তরবারি দৈরা করবো না যে না। যে তুদের শক্তি সাহা রসুল আমারটা বুঝছেন না বুঝেন নাই কিভাবে তারা লাইল নিয়ে তরবারি নিয়েছে বলছেন যে তোমরা মুসলমান হয়ে যাও আর না মুসলমানদের অধীনতা স্বীকার করে নেও আর না তোমরা কি করো যুদ্ধ করো যদি অধীনতা স্বীকার করে নেওয়া দিলে তোমাদের ধর্ম কর্মী কি বানাবে না ইতিহাস নাই যে মুসলমানরা জোর করে আমাদেরকে কি বানিয়েছে মুসলমান করে মুসলমান বানানো না কাফেরদের শক্তিটা করে দেওয়া রসুল পাটাইছে কেজন্য কিছু পালন করার জন্য পাঠাইছে না বিজয়ী করার জন্য পাঠাইছে বুকে যাইছিলেন হাঁটছেন না হাটেন নাই উঠে সাওয়ার হয়েছেন না সাওয়ার হাট নেই মরুভূমি দিয়ে ঘুরছেন না ঘোরের নেই আচ্ছা রাস্তা দিয়ে হাটা উঠের উপর সাওয়ার হওয়া উঠ থেকে নামা কোনখানে মরুভূমির মধ্যে বিচরণ করা এই কন্দরে ছুটাছুটি করা এটা বেশি ফজিলতার কাজ না মসজিদের মধ্যে মোনাজাত করা মসজিদের মসজিদে আল্লাহর বেশি ফজিলতের কাজ কি পারতেন না মদিনাতে পয়সা থেকে এই কাজগুলি করতেন ঘোরাঘাড়ি না করিয়া অবশ্যই কোনটা বেশি ফসলের গাছ দেখতে এটা ঘোরা গাড়ি দেখা গেছে কিন্তু এটা ঘোরা গাড়ি হয়েছে না এটা আল্লাহ পাখের সৃষ্টির উদ্দেশ্যটা পূরণ করছে আল্লাহর কাছে কোনটা ওই শরীদা দিয়া পুরা থাকাটা না এই ঘোরাগাড়িটা সাহবাৎমার কোনটা দিয়া ওই মস্তিজ হারামের মধ্যে মস্তিজর মধ্যে শৈদাপুরা থাকা সেখানে সারাদিন পয়সা থাকা দিয়া নাকি দিয়া রহমতুল্ল আলমিন হয়েছেন রসুল যে সফলতার জিনিসটা মানুষদেরকে দান করছেন সফলতার জিনিসটা যে সবাই থেকে কি করছেন রস ওসেছেন কিছুর মাধ্যমে রহমতুল্ল আল জিয়াল রবহাম বলছেন সে আল্লাহ নির্দেশ দিয়েছেন যে দুর্গের সাথে কি করো কেতাল করোল মা দিনটাতে বিজয়ী করতে হইলে কাকের দিয়ে শেষ করতে হইলে হিতাল কোনো কি নাই ব্যবস্থা আল্লাহাকেন নেই আল্লাহাক কি করেন নেই দেন নাই বলতে আল্লাপাক কি করেন নেই দেন নেই নাই আল্লাহ তাহলে স্পষ্ট বলছেন কাফের শক্তি শেষ করতে হলে দিন পরিপূর্ণ প্রতিষ্ঠা করতে হলে আপনি কি করেন কুহতাল করতক্ষণ ফেত না কাফের শক্তি কিনা হবে শেষ না হবে কোন দিন উকুল লোহ দিন পরিপূর্ণ আল্লাহর জন্য হয় না যাবে কাফের শক্তি যে পরিমাণ বিদ্যমান থাকবে সেই পরিমান দিন হবে না নিরাপদ আক্রমণ করবে এই জন্য তার সম্পূর্ণ তার একদিন না একদিন সে শক্তি নিয়ে কি করার অবকাশ আছে দাঁড়িয়ে যাওয়ার অবকাশ এই জন্য তার মাঝে মাঝে ধরুন কি করা দেওয়া তো এই জন্য কেতালটা চলবে ইসাল ইসলাম পর্যন্ত ইসাল ইসলাম আসে গেলে একটা কাফের কি করবে না থাকবে সে সময় বিধান হবে ইমাল ইসলাম ও ইম্মাস হয়তো মুসলমান হবে অন্যত বা তরবারির শেষ করে দিবেন ইসাল ইসলাম বুঝে আসছে ওনার সময় এই বিধানটা হবে সেই সময়টা কি এসে গেছে বলছেন যে সেই সময় রাখ পর্যন্ত আমার তরবারি দিয়ে কি করা হয়েছে আটানো হয়েছে তাহলে ওই তরবারির বিধানটা এখন আছে না নাই কথা বলবেন যে এখন রক্ত না এখন রক্ত কি রক্ত না রক্ত অবশ্যই এই আঘাতটাকে অপসারণের জন্য মজলুমিনদেরকে উদ্ধারের জন্য আল্লাহ রব্বাল আলমিন কে নির্দেশ দিচ্ছেন কেতালের মুসলমানরা বাড়িঘর সারা হয়ে আছে না নাই তো এই বাড়িঘর সারা যদি হওয়া যায় তার প্রতিষ্ঠার জন্য চিৎকার করতেছে এই অসাহের কে রক্ষার জন্য তোমরা কেন কেতাল করতেছ না আল্লাহর পক্ষ থেকে অসাহের কে রক্ষার জন্য ব্যবস্থা দেওয়া হয়েছে কি দেওয়া হয়েছে প্রতিষ্ঠা করছে কিসের মাধ্যমে ব্যাপক ভাবে ওনারা যে বাড়ির থেকে চলে যাইতেন তিন মাস পরে আসতেন তিরিশ বছর পরে আসতেন স্বাভাবিকভাবে আসতেন তিন মাস পরে চার মাস পরে আমার ফরমান জারি করেছিলেন যে প্রতি চার মাসে কি একবার বাড়িতে আসতে হবে এই যে প্রতি মাসে বছরে বাড়িতে আসে তিরিশ বছর পরে কি আসছে বাড়িতে আসছে কোন জায়গার থেকে বাড়িতে আসছে আল্লাহর রাস্তার থেকে খা থেকে আল্লাহ রাস্তার থেকে সারা দুনিয়ার সব রাস্তাই তো আল্লাহ বাজারে যেটা জান হে কার রাস্তা এই বাজারের রাস্তার থেকে আসছে কোন হাত থেকে হাশ আল্লাহ রাস্তা মানে কি কাজ এবং ব্যস্ততা দিনের সহি ছিল না সহি বুঝ ছিল না সহি বুঝ যেটা পাইছেন সে অনুযায়ী তাদের আমল ছিল না এর আমল ছিল সহি বুঝ অনুযায়ী ওনাদের আমল যেটা ছিল সে আমলটা কোন আমল ছিল কুনামলটা ছিল স্বাভাবিকভাবে নিজেদের জীবনের ব্যস্ততার জন্য কুনামলটা কি তাদেরকে বিপরীত ছিল না এটা দিয়া কি তাদের শ্রেষ্ঠত্বের মাকামটা নির্ধারণায় নেই এখন আমাদেরই অবস্থা এমন হইল কেন যে আমরা এটারে নিজেদের সানের খেলাফ মনে করি শ্রেষ্ঠত্বের বিপরীত মনে করি এটারে দিনের কম ফাহমি অথবা দিনের না ফাহমি মনে করে এটারে দেশে দিন কম বুঝছে অথবা বুঝে নাই এমন মনে করি আমরা বিষয়টারে এটা কি আসলে দিন না বোঝা এটা দিন কম বোঝা না দিন ভুল বোঝা না এটাই সঠিক বোঝা সাহাবাইকার এই আমলের উপর হইতে ছিলেন জরুরত পরিমাণ দিনের ভুজওয়ালা ফকিমানি খালি মাসালাম জানাইয়া না দিনের ভুজওয়ালাওয়ালা আমাদের যে ফকি মুফতি মুজতাহেদ তার ফাঁকাহাত বেশি না একজন সাহাবের ফাঁকাহাত বেশি সাহাবের ফাঁকাত দিনের বোঝ দিনের ছিল দিনের এলেম আমাদের কোন পন্ডিতের বেশি না সাহাবাহিক বেশি বেশি অনুযায়ী ছিল ছিলেন আমা ছিলেন তাদের এই তাদের তাদের কাজ ছিল না অথচ কেতালটা তারা এই করছেন না অন্য কোন কাজের মূল গাছ বানাইছিলেন তা আমরা যে ভিন্ন কাজগুলির মূল কাজ বানিয়ে ফেলছি স্বাভাবিকেরমের তরিকায় রয়েছি আমরা যদুর ভিন্নতার মধ্যে গেছি ওদুর স্বাভাবিকেরামের তরিকা থেকে দূরে হয়ে গেছি জাহিরি ভাবে এই কাজে যদি দেখা যায় কোরআন তেল করতেছে বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতিতে আর একজনে যেহাদের মাঠের মধ্যে গিয়ে জুতা সিলাইতেছে যেহাদের উদ্দেশ্যে যেহাদের কাজের সহায়তা হিসাবে যেহাদের কাজের এটার জন্য প্রয়োজন পড়বে এই হিসাবে কি করতেছে জুতা সিলাইতেছে একটা কাফের মোশিকে জুতা সিলাইতেছে এই পেশা বেচ্ছা নিচ্ছে আর একদিন মসজিদে হারামে কোরআন শরীফ করতেছে কারমার জাদা বেশি বলতে আপনাদের ইয়া হয়ে যাবে ভারী হয়ে যাবে জিনিসটা কিন্তু বাস্তবে কি আপনাদের একটা মেশাল আমি যেটা আপনারা বিশ্বাস করেন আচ্ছা একজন হালের সাথে কি করে কোরআন শরীফের অক্ষর বলি কোরআন শরীফের শব্দগুলি কোরআন শরীফের বাক্য বলি হালের ছাত্রারে মস্ক করায় আপনি বলেন শেষ দিনের বড় কাজ করতেছে না একজন মুফতি সাহ যে বিভিন্ন এলাকায় গিয়ে করতেছে মোসনবীর শেরপাতের শেরপাত হ্যাঁ মুফতি সাহ দি ঘন্টা আট ঘন্টা ওই মোসনবীর শের কয় আর আর ইকবালের শের কয় আর এই লুকে সরাসরি আল্লাহর কালাম কয় এই লোকের সরাসরি তার জিব্বা দিয়ে উচ্চারণ করে কার কালাম আল্লাহর কালাম তো দিনের বেশি দিনের বেশি শ্রেষ্ঠ কাম করতেছে মর্যাদাপূর্ণ কালাম আল্লাহ পড়তেছে আর হয় তা আল্লামান সবচেয়ে শ্রেষ্ঠ হয়েছে যে শিখে আর কোরআন শিখে কোরআন শিখতেছে আর শিখাইতেছে আর ও তো মোসনুবী শিখতেছে শিখাইতেছে ইকবালের কুল্লিয়াতে ইকবাল শিখতেছে কি করতেছে শিখাইতেছে ওই যুক্তি শিখতেছে শিখাইতেছে ওইগুলি করতেছে তাহলে মর্যাদা বাণী মর্যাদাপূর্ণ কে বেশি কিভাবে উনি মা যেটা নাকি সব রহস্য ওইটাকে সে উদ্দেশ্যের কাছাকাছি বেশি জাহিরি সুরত্ব তার বাদ নাই কিন্তু কি কাছাকাছি বেশি এই হিসাবে আল্লাপাকে দিন প্রতিষ্ঠার জন্য আল্লাপা ঘোষণা করে এখন বদিনী প্রতিষ্ঠিত হয়ে আছে আর দিন উপেক্ষিত হয়ে আছে এটা করতে গেলে কোন কাজটা ফরজ হয়ে আছে এটা করতে গিয়ে এটার প্রসঙ্গ হিসাবে জুতা শিলান লাগতেছে তো জুতা শিলানো বেশি বুঝিলত না করান তা বেশি বুঝিল তা আপনি কইবেন হ্যাঁ জোতা রে কোন তালে ও তোর উপর ভোটেলত দিয়ে গেছে কাফিরা যদি কুফুরি তা কি করছে না আপনি আগে এই যে ধারণা করেছে ইডি তালা কেছে এই যে তোমরা যে কি এই যে যুদ্ধে বেরহৌনের পরে জালিকা বিয়ন্নাম লা ইউসিবুহুম জমাউ ওয়ালা নাসবুহুম ওয়া মা হাসাতুন হিসাব বিল্লাহি ওয়া লা ইতাউনা মাউতিয়ান ইগিজুল কুফারা ওয়া লা ইয়ানালুনা মিন আদাবিন ইল্লা কুতিবাল লাহুম বি আমালুন সালেহ ক্ষেত্রে এ একটা কেছে না জানি অর্থাৎ তোমরা যে এই যে ছুটাছুটি করছো এই যে দৌড়াদি করছো এই যে তোমরা পদচালনা করছো এই যে কাফের আঘাত করছো কাফের থেকে প্রতিশোধ নিছো এই মারামারি করছো এইগুলি দিয়ে তোমাদের কি লেখা হয়েছে ন্যাকামল লেখা হয়েছে আর ওই তিনজন লোক তোমাদের সাথে কি করে নাই যায় নাই না যায় কি করছে তারা টিভি দেখছে সিনেমা দেখছে মসজিদে নবীর মানে মসজিদে নবীর আমলগুলি কি রাখছে চালু রাখছে ওখানে নামাজ পড়ছে ওখানে তেলাওয়াত করছে ওখানে কাজ করছে সেই তিন লোকের কাজ ডিগিয়েছে তোমাদের কাজের তুলনায় রামবন এবং সৈয়াতন হয়েছে জি কিছু লোক যারা নিজেদের আগে কিছু নাকামল ছিল আর এই নগদ কিছু কি করছে জাম্বুল এবং কি যুদ্ধের না গিয়া অন্যান্য ন্যাকামলের মধ্যে গিয়ে থাকা বুঝারছে এটা একটা শৈতানের ধোকা শৈতানের চাই মানুষের করাইতে পারে তখন নেকামের মধ্যে যেটা নফল এটার মধ্যে লাগাইতে যেতে থেকে যখন এডাও না পারে তখন ফরজের মধ্যে যেটা গুরুত্বপূর্ণ বেশি এডার ফিরাই কম গুরুত্বপূর্ণ লাগায় দেয় বুঝেছে এই ব্যবসা ঢোকার মধ্যে কি করে ফেলে রাখে এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোন কালটা হাঁদিছে রসলস ন্যাচাল দিছেন কাস্তি দিয়া জাহাজ দিয়া ফি দিয়া জাহাজ দিয়া জাহাজের নিচতলা দিয়া একদম লুকে ছিদ্র করে ফেলতেছে কাফের মস্য একটা জাহাজ জাহাজটা ছিদ্র করে ফেলতেছে আল্লাহ রাজা বাউান লেগেটার মধ্যে ইংলিশের দোষর হইয়া ইংলিশের প্রতিনিধি হইয়া তারা এই কাজটি করতেছে আর এই প্রতিনিধিদের প্রতিনিধি হইয়া কি সমাজের নাফরমানির কাজ যারা প্রকাশ্যে করতেছে তারা কি করতেছে এই সমাজটার এটার মধ্যে আল্লাহ গজবান প্রকাশ্যে আল্লাহর নাফরমানি হওয়া সমাজের নৌকাটা রেখি করুন আর এটার কারণে যে প্রকাশ্যে যদি নাফরমানি হয় আর যদি বাধা না দেয় তাহলে সবাই আল্লাহ তালা ব্যাপক আজব দিয়ে কি করে দিবেন ধ্বংস করে দিবেন কি করে দিবেন ধ্বংস করে দিবেন তাহলে সমাজের সবাই যদি ধরে এই প্রকাশ্য নাফরমানি গুলি জন্য পারবে না এখন যদি তারা না পারে তাদের জন্য খানা পাকাবে জাহাজের মধ্যে রং লাগাবে লাইট ফিট করবে জাহাজের মানুষগুলো সাতার শেখাইব যাহাজের ফানে হিসবো এই কাজ কাজই যারা ছিদ্র করতেছে যাহাজারে ডুবানের লেগিয়া তাদের বিপরীত কাজ তারা কি চায় নাকি জাহাজের মানুষগুলি খানা খায় তারা কি চায় নাকি জাহাজের মানুষগুলি লাইটের উন্নত লাইটের সুবিধা ভোগ তারা চায় নাকি তারা উন্নত ধরনের কি করো বিনোদনে এখানে থাকো বিছানা বিছানা বিছানা টিছানার মধ্যে চায় তারা তাই যে লোকগুলি সাঁতার কেটে বেঁচে থাক চায় এইগুলি ছিদ্রকরীদের কি বিপরীত কিন্তু বিপরীত হইলে এই কি মানে নিজেদেরকে না কি বাসবো কিছবো সাঁতার না না বাসবো। পারলে কি বাস্তারবো এরপরে পানি যদি জাহাজতে কিছু না সে জাহাজ ডুবে যাবো না তাড়াতাড়ি শেষের দ্বারা জাহাজ ডুবাটা একটু কি হবে দেরি হবে না বিলম্বিত হবে না তো দুই দিন ধরে রাখছে না রাখছে তো কিন্তু এই সব চেষ্টা জাহাজ ডুব কি করতে পারো আর শৈতানে হাসতে পারে যে তার এইগুলি দিয়ে কোনো কাজ হলো না তো দিনের ক্ষেত্রে রসুল সৈসমের এই মেশাল দিয়া বলার উদ্দেশ্য মুকদ্দম আকার আছে দেখেন দিনের উপর আঘাত দিনের উপর না শুধু মুসলমানের উপরে যখন আঘাত সংবাদ শুধু শুনছে না শুনছে সাম সব সাহবাই কানামকে নিয়ে বাকি সবগুলি কামের সাময়িক স্টপ দিয়ে কি করছে এরা ফিরানোর জন্য চেয়ে গেছে ইমানের পরে আক্রমণকারী শত্রুর প্রতিহত করার চেয়ে বড় ফরজ আর কোনো দেয় না এমন কি কি না নামাজ না হজবাই আজাবের মধ্যে না কি দেখছে যে ওরা পার হইয়া আইসা পড়বে খন্দ নামাজে লিপ্ত হয়ে গেলে ওরা এখন কি হয়ে যাবে পার হই চূড়ান্ত একটা চরম পর্যায়ে চলে গেছে তখন রসুলকে ফিরে রাখার দাঁড়িয়ে গুরুত্ব দিছে নামাজে কি করে নাই রসুল কি বুখারির স্পষ্ট আসছে এটা কি রসুল ভুল করছে নেই কথা বলবেন যে রসুল আল্লাহ ভরসা নেই বাসাল নামা লিখতো কি আল্লাহ তুমি তোমার নামাজ সরতা আল্লাহ বাসালে বাস দিত নামাজ সালে মেরা যেত ওরা আক্রমণ করে শেষ করে দিত আমাদের শুকনা সুফিরের কথা কি লিলে এল নইলে হ্যাঁ শুকনা সফি না বিজা সফি যে এর কথা কি দারুল আসবাব প্রত্যেকটা কাজের জন্য যথাযথ আসবাব অবলম্বন করা কি ফরজ কাজটা যদি ফরজ এটা আসবাব অবলম্বন করা কি ফরজ শত্রুরের প্রতিহতাব এটা করা কি একটা এটা ফরজ কি যে ইমান আনুনের পরে অনন্য সব ফরজের উপর মোকাদ্দর কাফেরা যদি কোথাও আক্রমণ করে দেয় বলছেন সব মাসের মধ্যে সামিতে লিখছেন যে এটা নামাজ রোজার মতো ফরজ মতো আহমাজের মধ্যে নামাজ রোজার চেয়ে আগে ফরজ তো মতো ফরজ আগে ফরজ বলেন যখন এটা রক্ত চলতেছে এটা না থাকলে খুশি কি করবে না থাকবে না বুঝে এখন বর্তমানে যে আমরা হালতে আছি ফরজ হয়ে আছে না ফরজে নামের অর্থ হলো যেমন একটা হালত হয়ে যাওয়া যে হালতে রসগসবেন এখন এমন হালত হয়ে যাওয়ার পরে কেউ যদি নিয়ে বের না হয় কেউ ডাক না দেয় তারপরেও সবার উপর বের হওয়া গিয়ে যায় ফরজ যায় নামাজে রক্ত হইলে মসজিদে নবীতেই তো আজান হইতো সবাই গিয়ে জমাতে কেতো শরীর হইতো তাই না এখন যদি কোনো এলাকায় নামাজে রক্ত হয়েছে কিন্তু আজান হয় নাই আজান কি করে নাই হয় নাই তো লোকদের উপর নামাজ পড়া ফরজ হ্যাঁ আজান পড়া হাইিয়ালা সলা তো কি করে নাই কেউ বলে নাই তো হাইিয়ালা সলা না বললে নামাজের মেয়ে দেশই খাওয়া কি খরচ হ্যাঁ এখন নামাজ রক্ততে লেগেছে সে গুণাগারই কই তো কেউ ডাক দেয় নাই তো শাহুল্লাহ মহাদেসিদুল রহমতুল্লাহ নফিরে হামের অর্থ করছেন এটাই যে অবস্থা হওয়ার পরে সবাই নিয়ে কি করছেন সৃষ্টি হওয়া এটা তখন প্রত্যেকের আল্লাহ রাস্তায় কিতাল করো নিজের সারা না বাধ্য করতে পারো না আর অন্যরা কি দাও ডাক দাও অন্য ডাক দিয়ে আসলে আসুক না আসলে তুমি কি করতে হবে যাইতে হবে এইটা আমার আমরা আল্লাহ পাকের এই টাকা যারে বাদ দিয়া এটা সহি আলিম হলো আমাদের সোহিদ আলিম কি আল্লাহ পাক এই মুহূর্তে আমার থেকে কি কাজটা চান এই জিনিসটা জানার নাম এটার নাম কি সহি আলিম এই মুহূর্তে আল্লাহাক আমার থেকে কি কাজ চান কোন কাজটা দিয়ে খুশি কোন কাজটা এখন দিনের জন্য অনেক কিছু জানার না যেমটা সহিম হবে দিনের এটার মধ্যে ফজিলত আর সহিমের যেটার উপর আমল হবে এটার ফজিলত যে আলেমের উপর আমল হবে না এলমের কোন কি নাই ফজিলত নাই ঠিক এলেমিলে কিন্তু এটার উপর কি এটা কি আপনার জন্য হজিলতের দিন ছিল না আজাবের দিন ছিল আজাবের দিন ছিল যে এলেমের উপর কি হবে না আমার হবে না এটা সজ্যাতন লাকাও আলাইকা এটা তোমার বিরুদ্ধে হবে এই সমস্ত এলেমওয়ালাদের উপর আল্লাহর লানত আর কাদের লানত ফেরেস্তাদের লান এই এলেন তার জন্য কি উপকারের বস্তু হয়েছে না লানতের বস্তু হয়েছে তার পক্ষ হয়েছে না বিপক্ষ আমরা কোন পথে আছি পথে আছে জিলত অনেক তাই না কিন্তু কোন এলেমের ফজিলত যে এলেমের উপর কি হয় আমার হয় সাহবাহিকার আমা এলেমাল আন এলেমালা ছিলেন হমেদ তাদেরকে কে ভিতরে রাখছে দেরিয়া কিতালের মধ্যে রাখছে সরদেককে ফায়ার সময়ে আর ফর্দে আইনের সময়েও যার এলেমে তারা কিতালের দিকে কি করে না নিয়ে আসে না বরং এটার বিপরীতে পরিচালনা করে রসুল যেখানে উৎসাহিত করছেন আল্লাহ করে ছুটতেছি সে এলেমালা না জাহালওয়ালা জাহাল জাহাল্ল্যা যা হেল যে সে কি হয় ধীরে ধীরে যায় যে জাহেল সে কে যায় আর যে জানোয়ার আল্লাহ বলতে খারাপ আমার কি নাই জানা নাই তাহলে তারে কি বলা যেত জাহেল এই লুকটাতে যদি জানায় হইতো যে আল্লাহ বলছেন যে কিতাল ভালো সেদিন থেকে সে কি দিলে কিতাল ভালো সুখে দিলে সেদিন থেকে সে আলেমাইয়া গেছে কিন্তু লহম আজানুল্লাহ মাওনা বিহা এমন কান দিয়া শুনছে যে কান দিয়া তার শ্রবণ বলা যায় না হ্যাঁ কই কিতাল খারাপ কান দিয়েটা শুনছে তারপরেও কে কিতাল কি এই যে খারাপ বলে এদের প্রতি অনীহা এদের প্রতি অনুৎসাহ প্রদান করে সে কি জাহেল রয়েছে না জাহেলের চেয়ে আরো মারাত্মকি মারাত্মক সে কি হয়ে গেল জানার হয়ে গেল বালভূম আনোয়ারের চেয়ে খারাপ হয়ে গেছে জানারের তো কোন গুণা নাই তো কি আছে গুণা আছে এই অবস্থা হয়ে গেছে কারণ সে এদের দিকের ফিরাস্তা বিপরীতটা জানে যা জানেই না আরে যা একই করে বিপরীতটা জানে যোগ্যতাই নষ্ট হয়ে গেছে কি নষ্ট হয়ে গেছে যোগ্যতাই নষ্ট হয়ে গেছে আল্লাহ তালা আমাদেরকে এই দুরবস্থা থেকে কি করেন হেফাজত করেন আমাদেরকে আশ্রয় দান করেন সাহাবাহিক আলহিমের সহিদিনের ফাহাম সহিম ওনাদেরকে কোন কাজের মধ্যে সারাদা জীবন ব্যস্ত রাখার প্রতি উদ্বুদ্ধ করছে কাজের মধ্যে এটাই খাই মত মানুষদের মধ্যে সব কাজের নির্দেশ তুমি দেও মানুষদেরকে শুধু উৎসাহিত করা পিঠে মারানো এটা কি আমর না আবান। তাদের কাজ হলো আমরবিল মারুফ করে কি করে মারুফের হুকুম দেয় যে হুকুমটা পাইলে করতে কি হয় বাধ্য হয় তো যখন ক্ষমতার মাধ্যমে তারা দেশের মধ্যে বিজয়ী হয়ে যায় তখন তাদের হুকুম দিলে করতে যায় না তখন আর না নির্মূল কার করে নাহিয়া নির্মূল কার মানে খারাপ কাজ গুলি কেউ সত্যি দিয়ে করতে থাকলেও সত্যির মাধ্যমে তার খারাপ দ্বারে কি করে দিতে পারে প্রতিহত করে দিতে পারে আর খারাপ কাজ যদি সত্যির মাধ্যমে প্রতিহত করার শক্তি না থাকে ও তো ইমান দ্বারেই দুর্বল ইমান দিলের মধ্যে কাটার মতো খালি বারবারে কীতেছে বিততেছে এমন অবস্থা হইলে সে কি অবস্থা আছে দুর্বল ইমান আর যার ভিত্তি খারাপ কাজগুলি কাটার মধ্যে বিদেও না কোনো খারাপ লাগে না এর ভিত্তি কিনাই ইমানি খারাপ কাজ প্রকাশটা চলতেছে আল্লাহ না ফরমানি প্রকাশ শিখিতেছে চলতেছে এটা তার কাছে কোনো কি লাগে না খারাপ লাগে না যে আমার নামাজার হুকুম দিতেছে আমি তো কি করতে পারতেছি করতে পারতেছি আমার তো কোন জল জুলুম কেউই করতেছে না এই কারণে দিনের উপর জাগাত চলতেছে প্রকাশটা যে আল্লাহর না ফরমানি চলতেছে মুসলমানদের উপর যে নির্যাতন চলতেছে মুসলমানদেরকে যে বাড়িঘর সারা করে দিতেছে সেটা তো তারই দেহ ছিল তার দেহ ছিল না এক দেহের সব দেশের লুক এক দেহের লুক এক দেহের এক দেহের মুসলমান কারো উপর আঘাত আসে না নাই সে এক দেহের এক অংশের মেধে আঘাত লাগলে দেহের বাহে কি অংশে অস্থির হয় না হয় না এখন দেহের কোন অংশের মেয়ে মুসলিম দেহের কোন অংশের মধ্যে আঘাত আসে না নাই এখন যার মধ্যে অস্থিরতা নাই নিজের সুবিধা আর আছে দেখা সে কি মুসলিম দেহের অংশ রয়েছে আর মুসলিম দেহের অংশ থাকলে তো মুসলিম দেহের এক জায়গার মানে দাগাত লাগবে এই জায়গা কি লাগতো কষ্ট লাগতো অস্থিরতা আসতো অস্থিরতা নাই মধ্যে সে মনে করতে আমি খুব শান্তিতে আছি খুব আল্লাহ নুসরতে আছি খুব আল্লাহ সাহায্যে আছি খুব ব্যস্ত অবস্থায় আছি খুব জান্নাতি পরিবেশে কি আসি হুডে কি তোর দেহের অংশ না উপরতে কাফের আঘাত করতেছে তার বদামালের কারণে না সে মুসলমান হওয়ার কারণে গিয়ে তুমি কি করবো সাহায্য করো আর কেউ কারণ নবী সাল আর কে তো মা না দেখো না তো কেউ কোন গুণাগারের উপর যদি কাফের আঘাত করে সে তার গুণার ভোগান্তি ভুগতেছে সুতরাং তোমার এখানে কিছু করার নাই তুমি ঘুমিয়ে থাকা এই কথা কী মুসলিমরা কাজ নহিন আলাম দেয়াও কাজী নহাইনি কোন নবীর উপর আঘাত লাগলো শুধু আমি কি এর আগে কি না যাব না এটা এই যে অস্থিরতা লাগতেছে না তার কি আছে আর ইমান আছে নাকি নাই হাজিছে বুঝি নাই এই নাহি আনিল মন কোন ব্যক্তির উপর আঘাত লাগা এটা মারাত্মক নাল্লার নাফর মানে উপর আঘাত আসা এটা বেশি দিনের উপর আঘাতের পর আঘাত চলতেছে না চলতেছে না এখন আপনি আঘাতের পর আঘাত চলতেছে এখন করণীয় কি যে আঘাত করতেছে তার কাছে আঘাত করোন না হ্যাঁ কাছে তুমি আঘাত করো না দয়া করে প্রতিঘাত করা কি না উচিত না ফরজ যেটা ফরজ ছিল এটা স্যারে দেহে ভিক্ষা করার ফরজ করেছে কাফের সামনে নত হওয়ারে কাফের আরো হাসানের ব্যবস্থা করে এটি কি ইজ্জত ইসলামের ওয়ালিল্লাহিল্লাহ ইজ্জত রসিল আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য কি ইজতিনা এই বিষয়টা জানে না মুসলমানদের এই দুরবস্থার কারণটা কি বর্তমানে কারণ হলো যে আমরা সাহবাহিকার তরিকাটা কি করে দিছি ছেড়ে দিছি সাহবাহিক জীবন এর ব্যস্ততা ছিল জাহাজ এবং তাদের জীবন তলার ব্যবস্থা আমরি আর জিল্লতি আর লাঞ্চনা আল্লাহ তালা স্থাপন করে দিছে কার জন্য যে আমার রাস্তার বাইরে কি করবে চলবে আজকে পুরো পৃথিবীর মুসলিমরা হাল চাষ করার এইগুলি কি বলছেন রসুল ইসলাম বলছেন এই সমস্ত আসবাবপত্র যাদের বাড়িতে থাকবে যে কৌমের ঘরের মধ্যে থাকবে ওই কৌমের মধ্যে আল্লাহ তালা কি দিবেন লঞ্চ টোনা দিবেন কি দিবেন আরো বিস্তৃত ভাবে এই হাদিষ্টাবধার মধ্যে আসছে রসুল কি বলছেন তোমরা যখন বিভিন্ন ধরনের সন্দেহযুক্ত ব্যসা কিনে শুরু করে দিবা বিমা ইন্স্যুরেন্স ব্যাংক তারপরে আর কি কি আছে আর কত ব্যবসা আছে হুজুর রসুল কি করছে শুরু করছে তো রসুল বলছেন যে বিভিন্ন ধরনের সন্দেহযুক্ত ব্যসা কিনে তোমরা কি করে দিবা শুরু করে দিবা বা ও আখালতুম ও রাজেই তুম বিজ্ঞারে হয় আর জমি জমা ছাষ নিয়ে কি হয়ে যাবে সন্তুষ্ট হয়ে যায় ও আকাল তোমা না বান আর গরুর লেজ তোমরা ধারণ করবা নাকি গরুর খামার করতেছ মুরগির ফার্ম করতেছ তারপরে মাছের কি করতেছ পুকুর করতেছ এই সমস্ত নিয়ে তুমি কি ব্যস্ত তোমার জীবিকার ব্যবস্থা হইলো এগুলি দুনিয়ার এই সমস্ত আবিজাবি জাবি হাংকি টাঙ্কি অথচ এডি অনেক ক্ষেত্রে ভালো অনেক উন্নত চাকরি বাকরির সে তাই না চাকরির মধ্যে গুস্তারও হয় নাই এই গুলির ব্যাপারেও বলছে যে এই গুলি হয়ে যায় বা তোমরা তার জাহাদিল্লাহ আর এটির কারণে আল্লাহ রাস্তার জাহাদ তোমার সেরা দিস আল্লাহ তাল্লাহ আলাইকুম জুল্লাম আল্লাহ তোমাদের উপর দিবেন লাঞ্চনা চাপাই দিবেন লাতার যে এমন জিল্লতি দিবেন যে জিল্লতি তোমাদের থেকে কি করবে না সবাইবে না হাতটা হাতের জিয়া ইইলা দিই নাকি যতদিন দিনের দিকে কি করবা ফিরা না তাহলে দিনের কোন অংশটা সারণের কারণে তাদের জিল্লাতে চাপা দিয়েছিল দিনের দিকে ফিরে আসতে এলে কোন অংশটা দেখতে হবে তাইলে জেহাদারের ব্যক্ত করছেন কি বইলা দিন বইলা অর্থাৎ সেই সময় দিন কোন জিনিসটা হই ওই অপমানের সময় তোমাদের দিন কোনটাই জেহাদ তাই যে এটার মধ্যে বেশি আগে গেল সে বেশি দিনদার যেটা এটার থেকে বেশি পিছিয়ে সে কম দিন সেই পরিমান দিনের থেকে দূরে এসে বুঝে আসছে দিনই দিন মানে কি না সালাতই কম চমই না সালাত চম থাকবে আর বেশি দি ধীরে ধীরে এখন দিনে দিনে এগুলি বাড়ছে না কিন্তু বাড়ানোর কারণে দিনের সার্বিক অবস্থা কি আগের চেয়ে নামাজি তারপরে তবলিগি পীরের মুরিদ মাদ্রাসা এগুলি বাড়ছে না কমছে সার্বিকভাবে দিনের অবস্থা কি একেবারে অবনতি জাহাজিরা উপরের দিকে উঠছে না একটা তলায় গেছে এগুলি বাড়লে উপরের দিকে না একটা তলাই লুকিয়ে লেগে কারণ এগুলি যে দিন রক্ষা হবে না দিন ছেড়ে দিচ্ছে দিনের জাহাডটা এখন কারণ এইটই যে সব কিছুরে কি কারী রক্ষাকারী পুরান শিবী স্পষ্ট বলছে যে দফা যদি না থাকে তাহলে যেই মসজিদে বিষে বিশাল আল্লাহর নাম নেওয়া হবে এই মসজিদটাও ধসায় দেওয়া হবে ওই মস্তিদ্ের মধ্যে আল্লাহ নাম না দফা যদি কি না থাকে তাহলে এখানে কি রক্ষার মসজিদে বেশি বেশি কেড়ে গিয়ে জিকির করা বার পাঁচশো বার চব্বিশ বার না প্রতিহত ব্যবস্থার দ্বারা শক্তিশালী করা এটারের বাদ দিয়ে মধ্যে বার করে না চব্বিশ করে সারা পৃথিবীর কাফের মুর্শেকরা খাবলায় খাবলায় আর দোস্তরখান থেকে যেমন খাবারে কি করা হয় আঙুল দিয়া টেন্না টেন্না নিয়ে খায়া ফেলা হয় তোমাদেরকে এইভাবে খায়া ফেলার চেষ্টা করা হবে জিজ্ঞাসা করছে আমরা কি সেই সময় সংখ্যাই কম থাকবো বলছে বলছে জানা তোমার সংখ্যায় কি থাকবে না কম থাকবে না কিন্তু তোমাদের ভয় থাকবে না কাফের দিয়ে দিলে তোমরা কাফের দাদা কি পাইবা ভয় পাইবা কি এর না এই কারণে যে তোমরা দুনিয়ারে ভালোবাসা শুরু করে দিবা আর মৃত্যুরে তোমরা ভয় করবা অন্য আহমদ ইমাম আহমদের রায় মধ্যে আসছে কারাহিয়া তুকুম লীল কিতাল যুদ্ধরে তোমরা কি পাইবা ভয় পাইবা যুদ্ধরে ভয় পাওয়া আর মৃত্যুরে ভয় পাওয়া একই কথা মন হইব যে এখানে গেলে আগে মেরা যাইবা এখানে মেরা গেলে আগে তস্না দেয়া অথচ যেটা হনের যেটা কি করবে হবে ইউরোপের মধ্যে এক সময় ছিল না মুসলমানদের বিশাল বড় কি রাজত্ব এটা শেষ হয়ে গেছে কি এর কারণে আল্লাহ বলে যে কিতাল ছায়রা দিলে এটি শেষ হয়ে যায় আর তুমি বলো যে ডানা থাকার কারণে সে থাকার কারণে বোখারা সমরকণে ছিল না হাজার হাজার মাদ্রাসা ওখানে আমাদের বর্তমান এই দেশে যে না ছিল এ ছিল হাজার হাজার ছিল এবং সেইগুলি স্বয়ংক্রিয় ভাবে চলার বিশাল বড় বড় অক্রিয়া সম্পত্তি ছিল তাদের ভিক্ষাও কোন লাগে নাই সব সহ সব ব্যবসায় গেছে গায়ে মাদ্রাসাগুলির কারণে বলে ব্যবসা ইত্যাদছে না ইচ্ছা রাখছে হয়তো কিছু হিচ্ছা রাখছে কিন্তু শীতা রাখলো কি ধীরে ধীরে কি তলানি বন্ধ হইতেছে উপহার সমালকন্ড শেষ পর্যন্ত ডুবাটা বন্ধ হইছে না সেখানে তলানি বন্ধ গেছে ডুবছে এটা কি বাদ থাকবো এর ভাত থাকবে এরকম হবে উদ্ধারের ব্যবস্থাটা কি দফা করা কি করা বন্ধ করা ছিদ্র তারা করতেছে এদেরকে কি করা নির্মল করা ইডি হলে কি দিনটারে রক্ষার সঠিক উপায় আর দিন এখন রক্ষিত হয়ে রেছে সবচেয়ে মোকাদ্দম ফরজি মানের পরে কোনটাই এখন এডে এইটার সাথে সংশ্লিষ্ট যে কাজটা এই করবে সে ফরজ কাজ আদে করতেছে আর এছাড়াও জাহিরি ভাবে ফরজ দেখতেছে আসলে সে নিজের ধোকার মধ্যে পেরে আছে কি মধ্যে পেরে আছে সাঁতার কাটা দিনের একটা কাম রক্ষার কিন্তু এটা দিয়ে কি হবে না রক্ষা হবে না প্রত্যেকটার তার আপন স্তরে কি করতে হবে রাখতে হবে যে সময়লিফারা ছিল মুসলমান সেই সময় তারা ফোকা হয়ে কারণ কিছুরে বলছে যে সবাই যে হাজারে না গিয়া কিছু মানুষ এই সমস্তগুলি কি করে দেবেন বাদ করে দাও বের করে দাও আমরা এগুলি মানুষের মধ্যে কি করি প্রয়োগ করি বুঝে সেই জন্য কিছু মানুষ সে কি করছেন এইগুলির মধ্যে থেকে গেছেন ফজির জিনিস ছিল তাদের জন্য এখন এখন সে অবস্থা আছে যেম বার্তায় ফিরেছিল তখনও সবাই এস্টেম বাতের ভিতরে লাগে নাই লাগছে পরিবেশের পিছনে আর এদের পিছনে সবাই কেন জীবন শেষেছে সবাই গ্রাম জীবন কি নিকৃষ্ট কাজের মধ্যে কম দামি কাজের মধ্যে ব্যয় হয়েছে না দামি কাজের মধ্যে ব্যয় হয়েছে আমরা কেন সাহাবাহিক সময় গুলি ব্যয় হইতে পারলো ব্যয় হতে পারলো তাদের সম্মান ব্যয় হইতে পারলো তাদের বাড়িঘর ব্যয় হতে পারলো তাদের সন্তান করবানো হতে পারলো আমরা কেন সেই কাজটার মধ্যে নিজেদের ঘন্টা নিজেদের মিনিট নিজেদের সেকেন্ড নিজেদের পয়সা নিজেদের সম্মান নিজেদের সন্তান ব্যয় হওয়াটাকে আমরা মনে করি এটা আমাদের এটা আমাদের দিনের খেলাফ কোথায় আমরা আমরা কেন এটার খেলাফ মনে করি এটা গ্রিনার বস্তু মনে করি সাহাবাইরম এই পর্যায়ের যে এরা এটা করতে পারে আমরা এটা করতে পারি না ওরা কম দরজার বিষয়টা কেমন হয়ে গেছে কোন পর্যায়ে আছি আমরা যেটার জন্য আমি সাহাবাইরমের দিন দিকে চলে গেলো তবে ঈদের জিন্দিগি চলে গেল তবে তবে জিন্দিগি চলে গেলো সেটা আমরা মনে করেছি সেখানে আমাদের জীবনটা ব্যয় হওয়া জীবনের আমাদের দিনের পরিপন্থী এই জিনিসগুলির সাথে কি হওয়া ব্যয় হওয়া আর সাহাবাহিক আইনে দিন ছিল এই পিছনে নিজেদের জীবনটা কি হওয়া ব্যয় হওয়া তাইলে একই জিনিস ওনাদের জন্য আইনে দিন ছিল আর আমাদের জন্য কি হয়ে গেছে দিনের পরিপন্থী হয়ে গেছে তাহলে আমাদের দিন আর সাহবাহী একাডেমির দিন এক রয়েছে নি রয়েছে কোন দিনের উপর আছে এখন চিন্তাঘাটা দেখা উচিত এই জন্য আমাদের দিন শয়তানের লোক কেউ হয় না সংঘর্ষ বাজে না অথচ আল্লাহ রব আলমিন স্পষ্ট বলছেন সব নবীর জন্য অপরাধীরা আমি কি বানায় রাখছি শত্রু বায় রাখছি কিন্তু আমরা নবা কাজ করি ঠিকই নবীর অপরাধীরা আমাদের প্রতি খুশি দুনিয়ার অপরাধী আছে না অপরাধী মরে গেছে সব ওরা আমাদের প্রতি কি খুশি আমাদের কাছে সন্তুষ্ট আমাদেরকে তারা কি করে না কোনো বাধা দেয় না কিছু মনে করে না আমাদেরকে আমাদেরকে নিয়ে তারা কোনো ভয়ের মধ্যেও নাই আতঙ্কের আছে কি ধরনের শান্তিময় কি হয়ে গেলাম শান্তি প্রতিষ্ঠা আমরা সেটা কি করছি পেরে ফেছি আসলে দিন পারছি না বদিনের দেখেছি বদুল উদ্দুদিনু পাই ওদিনু কাফের চাই যে তুমি দিনের ব্যাপারে শিথিল হয়ে দাও কি হবে শিথিল কাফের কাফেররা যে তোমরা অস্ত্র শস্ত্র না রাখো বদলার্লা ফার ফুল না তারা যেটা চায় আমরা সেইভাবেই কি করতেছি চলতেছি তোর আমাদের শত্রু হবে কেন তাদের চাহিদা অনুযায়ী আমি যদি আপনার গুলামি করি তেমন মারবেন না খাবার দিবেন ফ্যান কুড়া দিবেন কে দিবেন না ফ্যান কুড়া আরে নিজের বাড়ির জানোয়ার হইলে গরু হইলে কি দিবেন না আরে ফ্যান মানে হাতের মার আমাদের দেশে বলে কুড়া মানে কি এই যে ধান চাউলের উপরে যে কি হয় আবার গরু রে কি করে দে না দেবে নই আপনার কথা তারিখ তোর এডি যদি তাদের গৃহপালিত হই যাওয়া যায় কিন্তু যদি আপনি আপনার অবস্থানের উপর মজবুত থাকেন আপনি যদি মুস্তাফল থাকেন আপনি যদি আল্লাহ রে আর কারণ না মানেন সে আপনাকে এগুলি দিব যে আল্লাহর সূত্র সে আপনাকে দিবে এগুলি আর তো বলা হয়েছে যে আল্লাহরে মানবে আর ওগুলোতে কি করবেন আসে মানবে না আল্লাহ রহমানে উদেরকেও মানে এদের নাম কিনা ইমানের জন্য আল্লাহ শত্রু রে যে অস্বীকার করবে আর আল্লাহ রে যে মানবে এই ব্যক্তির শক্ত হাতল কি করছে ধরছে আর যে শৈতান রহমানে আল্লাহ সত্রু রে সেকুন্ডার মিদ নাই সেজাবসলমান সেনা কাবের মাঝামাঝি আদর কুলাস ফালেমিন্নার মারাত্মক অবস্থায় সে আমরা কি কোনটা খুব না হয় না খুশি ইসলাম কি এত কৌশল পূর্ণ ধর্ম যেটার মধ্যে কোনো না এই কৌশলটা রসল দেখায় যেতে পারলো না এই জাদুটা সাহব দেখায় যেতে পারলেন না আম্বি আলিমসাল্লা দেখা যেতে পারলেন না কই সব যুগে দি আম্বি আমল ইসলামের শত্রু হয়ে সমাজের লোকেরা না হয় নাই রসাম বলার সাথে সাথে ওরা কেমন পূর্বের ধর্মের কিছু ছিল কি বলছে আপনি যে জিনিসটা নিয়ে আসছেন এটা নিয়ে যখনই যে আসছে দুনিয়ার মধ্যে তার কি সৃষ্টি হয়ে গেছে সূত্র সৃষ্টি হয়ে গেছে এখন আমরা ঠিকই সেই জিনিসটারই দাবিদার কিন্তু আমাদের কি নাই শত্রু নেই কন্যা আলহামদুলিল্লাহ এমন ডিজিটাল যুগে এসে পড়ছি আমরা ডিজিটাল যুগে এটা শহীদিন শহীদিনের পথে হাঁটলে বদ্দিনদের সাথে কি লাগবো টকর আসবে বাকি সংঘর্ষের মধ্যে আমার সহায়ককে সারা পৃথিবীর হাঁটবে শতানের পথে আর একটা দল কার পথে হাঁটবে আল্লাহর পথে শয়তানের পথে শুধু হাঁটবেই না শয়তানের পথে তারা যুদ্ধ করবে ওলা না ইউ কিলু না নিস্ততাও যতক্ষণ তাদের ক্ষমতা আছে ইসলামের বিরুদ্ধে দিনের বিরুদ্ধে তারা কিতাল চালা যাবে না শুধু ষড়যন্ত্র না শুধু চিন্তা শুধু মিডিয়া শুধু অর্থনীতি শুধু সংস্কৃতি না কিতাল সব সময় তারা কের পিছনে থাকবে কিতালের পিছনে থাকবে দিন থেকে কি করার জন্য ফিরানোর জন্য যতক্ষণ তুমি দিন দ্বারা ছো ততক্ষণ তোমার দিন থেকে ফিরানোর জন্য তারা অস্ত্র চালাবে না তুমি তাদেরকে আঘাত না করলে সে অস্ত্র চালাইব না হ্যাঁ আঘাত না করলে চালাব না কিছুই করলো নাইলে আল্লাহর কথাটা ঠিক না তোমার ইয়ে দর্শনটা ঠিক আল্লাহ তো স্পষ্ট বলে দিচ্ছেন যে তোমাদের দিন থেকে ফেরানোর জন্য তারা কি চালা যাবে এরপরে এখনো ব্যাখ্যার প্রয়োজন আছে এখানে আল্লাহ দিই না এরপরে ইমান তাদের ব্যাপারে তাদের এই জিনিসটাকে প্রতিহত করার জন্য ওরা যখন কিতাল চালা যাবে দিন থেকে ফেরানোর জন্য তো মুভমেন্ট নিজেদের দিন রক্ষার জন্য কি করবে সে যে অস্ত্র নিয়ে আসতে তোমার সে অস্ত্র এই জন্য আল্লাহ পাখি হুম তাকুনা তা তুমিও কিতাল করো যেন ফেট নাকি না থাকে বাকি না থাকে অর্থাৎ তার শক্তিটা যেন বাকি না থাকে তার শক্তি নিঃশেষ হওয়া পর্যন্ত তুমিও কি চালায় যাও তাল চালায় যাও কিতালের মোকাবেলা নাকি কিতাল হ্যাঁ হয়তো তোমার তার পরিমাণ সম পরিমাণ অস্ত্র নেই কিন্তু নিতে হবে তোমারও কি অস্ত্র কিলো তুমি কিতাল করো ইয়িবুল্লাহ আল্লাহ তাদেরকে আজাদিবেন কি তোমার যেটা নাই সেটার জন্য তোমার বাধ্য করা হবে না কিন্তু যুদ্ধুর আছে সাদ্যের ভিতরে আইদুলা তুমি শক্তির যুদ্ধ আছে শক্তি এটা শুধু মানে শক্তি না কি শক্তি কুবাতুল মানে কি রমিয়ন নিক্ষেপের শক্তি রিবাতুল খাইল মানে কি যানবাহনের শক্তি এই শক্তি যদুর সম্ভবত তুমি অর্জন করে রাখো এই শক্তির বলে সে কি থাকবো ভীতে থাকবো কি থাকবো ভীতে থাকবো আর আল্লাহ শত্রুদেরকে ভীত সন্ত্রস্ত বানায় রাখা এটা একটা ফরজ এটা কি ফরজ আল্লাহ শত্রুর আমাদের দেশে কি ভীত সন্ত্রস্ত না খুব সাথে আছে এই ফরজটা আদে হইতেছে আমাদের দ্বারা আদায় হইতেছে না এক দুই ডালে যদি মারান দিত তাহলে কিছুটা কি থাকতো বিত থাকতো সে ভীতটা আছে এক দু কেউ যদি মারে তাহলে সে কি করলো ওদেরকে বৃত বানাইলো না বানাইলো না সে কি ইসলামের বাইরের কাজ করলো না ইসলাম ভীতের কাজ করলো আর এই দিনের উপর আঘাতকারীরা হত্যা করা এবং তাদেরকে ভিত করে রাখা এটার জন্য কি কোন বড় শর্ত আছে মালের উপর যদি আঘাত আমার মাল ব্যক্তিগত মাল কেউ জোর করে নেওয়া যেতেছে হাদিস স্পষ্ট আসছে যে এক্ষেত্রে তুমি তার জুলি করতে দিও না দলুম করতে কি করো না আমি যদি না দেই তাহলে যদি আমার লগে মারামারি করে হা দিছে যে তোমার প্রতিবেশীরা সাহায্য নেও কয় যদি সাহায্য না করে অথবা করতে না পারে শক্তি দিয়ে তুমি বাদশার সাহায্য নাও কে বাদশার যদি সাহায্য করতে না পারে অথবা না করে অথবা যোগাযোগ করতে পারি নাই তাহলে তুমি নিজে মারামারি করো কিন্তু যদি মারামারি মরে যাই কত তুমি সরে যায় উরে যদি আমি ফেলি মারামারি করে কি করে আঘাতটার নাকি বরদাস্ত না করা এদের জন্য একাই কেউ মারামারি করিয়া ওজু ওলা গোসল ওলাকব না ফাগ্রি ওলাগ না কুইশো যে তোমার ফাগ্রি থাকলে তারপরে কি করি মারামারি করি ওজু থাকলে না মারামারি করি তুমি আগে যদি নামাজি ঠিক কাটা হো তাহলে কম করি আর বেনামাজিলে এই কাম করি না এখন কেছে এখন শর্ত আছে এখন মালের মর্যাদাটা মালের গুরুত্বটা বেশি না দিনের গুরুত্বটা বেশি সবচেয়ে বেশি গুরুত্ব হলো দিনের এরপরে হলো যানের এরপরে হলো কি সন্তান সন্ততির এরপরে মানুষের ইজ্জতের এরপরে কি মালের পঞ্চম নম্বরটার জন্য যদি একে কেউ ধান দিয়ে দেওয়া যায় তাহলে দিনের উপর আঘাত আসলে সেই ক্ষেত্রে কি একে কেউ ধান দিতে পারবে না যান নিতে পারবে না নিতে পারবে না এর আগেই পারবে এবং সেখানে দিলে সে জান্নাতি হবে বিভিন্ন জানলাতে চলে গেছে বুঝে লেগেছে জাননাতে চলে গেছে এখন তো পরিস্থিতির এমন চলতেছে উরা বাহাদুরের সাথে কৌরবের সাথে উপরের সাথে সম্মানের সাথে চলতেছে আর আমরা বিলের মতো চলতেছি তাই না আমরা ভীত কাপুরুষ হয়ে চলতেছি ইসলাম কি জানলাম ভীতকাপুরুষ হয়ে জানান না ইসলামের সম্মানের ধর্ম যে মরতে জানে হে আবার আরেকজন সামনে মাতামাতো এই আমেরিকা আক্রমণ রাষ্ট্র সহ ওরা কিছু আমরা মরবো তবু আমরা কি করবো না নথি স্বীকার করোনা আল্লাহ রা এবং তারা কি হয় না ওয়াহানু সাহসা ওমা জু দুর্বলতা দেখায় না কাফারের সামনে ওমাস্তা করো মা কি করে না তো করে না এই ধৈর্যশিল্লা ভালোবাসে ওরা ধৈর্য ধরছে না তো করছে দুর্বলতা দেখাইছে সাহস হারাইছে দাঁড়ায় হারাইছে দাঁড়ায় থাকুন আমেরিকার চেয়ে বড় শক্তিশালী কোন পৃথিবীতে কোন রাষ্ট্র ছিল বর্তমানে কিন্তু এই আমেরিকা শুধু সে আর তার লোক আরো কয়টা সাতচল্লিশটা সবগুলি মিললে বারো বছরে এদেরকে তলাইতে আসছে না ধীরে ধীরে আগে বাড়ছে এখন ওরা শক্তিশালী বুঝবো আমেরিকা নিজে কি শেষ দুর্বল এখন সারা পৃথিবীতে সে এখন যেতেছে সো এক জায়গায় না বিভিন্ন জায়গায় এখন সে মারি গেতেছে আসল শত্রু আমাদের এই কাপের মোশাকটা বিভিন্ন শত্রু দিয়ে সেটি আমাদেরকে ধ্বংস রাখ পর্যন্ত আমি প্রতিষ্ঠা হতো না কেউ খেলাপথ প্রতিষ্ঠা করতে শক্তি শেষ করে দিব কিন্তু ধ্বংস করে প্রতিষ্ঠা হয়ে যায় আর এটার সামনে দাঁড়ান না খুব এরপরে তারা সামরিক বাজেট কি করছে কমাই ফেলছে এবং সামরিক বাজেট কমে ফেলছে মরতেছে নেনি তারা প্রতি মাসে কত জন্মটা জানেন প্রতি মাসে নেটু বাহিনী আট থেকে দশ এক হাজার আষ্টশো থেকে এক হাজার মরে আর আফগানিস্তানে পনেরোশো সম্পূর্ণতে শুধু এখানে আফগানিস্তান ইয়ামানে মালিতে সোমালিয়ায় সিরিয়ায় ইরাকে উগুত মুজাহিদরা বিশাল অঞ্চলে নিজেরা দখল করে কি করতেছে এরা নিজেরা দেশটা চালাইতেছে আমেরিকারা তো সত্যি থাকলে ড্রিবিরা শেষ করে না শক্তি রেখার কারণটা আছে নিজের এখন লাগার ক্ষমতা নেই এটার অচির এই ধসটা শুধু আইসা করবে দেখার বাকি শুধু এটা কার মোকাবেলায় এমনের পরে এটা হয়েছে ইমানদারদের মোকাবেলা আমি ভিতর ডিম হইতো পারতো কবে দিয়া দিতোদের হাতে দিছে আর নাল্লার হুকুম হইল একটা মুসলমানকে দেওয়া যাবে না আল্লাহর হুকুম আমরা পালন করবো এর দ্বারা দুনিয়া চলে যাক চলে যাক দেশ চলে যাক চলে যাক নিজের আল্লাহর হুকুমের দাম বেশি না একটা দেশের দাম বেশি কার দাম বেশি আল্লাহর হুকুম তারা আল্লাহর হুকুম পালন করছে আল্লাহর হুকুম পালন করার বরকত আখেরা তো তা আছে যারা শহীদ দিচ্ছে শহীদ যারা যারা কবরে গেছে এরা কি এমনি স্বাভাবিক মৃত্যুতে কবরে যাইত না শহীদ না হইলে তো লাভেছে কি তাদের মাথা নত করিয়া দেওয়ানোর কারণে পুফুরি ডে মেন্না নেওয়ানোর কারণে আমাদের দেশের লোক মরে না কি ওই কবরস্থানে গিয়ে দেয় শহীদ নেই শুধু কি মুদা আর হাজার দেশের কবরস্থানে গিয়া দেয় সব কি সুহাদা মুর্দা নাই সব দিনটা আল্লাহ আমাদের মধ্যে ভেষ কমে যায় দুনিয়ায় সম্মানা তো কি আমাদের কই আমরা আমাদের কোন মান সম্মান আছে ওরা কি সারা পৃথিবী এখন ওদেরকে কি করতেছে ভয় পেয়েছে আমেরিকা হ্যাঁদের কি করতেছে ভয় পেতেছে বাকি মুখে দিয়ে হাদের ভয় পেতেছে কথা কইলে যে সারা বদনাম না আরো বেজ বেশি না উচ্চারণ করতে পারতেছে বাস্তবে আমাদেরকে ভয় পায় না ওদেরকে ভয় পায় ওদেরকে ভয় পায় দেখেই তো জঙ্গি কইয়া সন্ত্রাসী কইয়া সারা পৃথিবীতে সে কি করতেছে দৌড়তা জঙ্গির বিরুদ্ধে সব সংগঠন করার চেষ্টা করতেছে আমাদের বিরুদ্ধে জঙ্গির বিরুদ্ধে হ্যাঁ সবচেয়ে বেশি ভয় পায় কারে আল্লাহ বলছে যে এমন প্রস্তুতি নেওয়া রাখো যার দ্বারা আল্লাহর শত্রুরা কি পায় ভয় পায় আল্লাহ শত্রুরা আসলেও ভয় পায় কাদেরকে নির্দেশ কাফের কথা যে আমাদের কাছে অস্ত্র শস্ত্র না থাকুক এইগুলির বুঝ আমাদের মধ্যে না থাকা এটি হচ্ছে কাফেরদের চাহিদা আরে কাফেরদের চাইদা অনুযায়ী আমাদের জীবনটা চলতেছে কাফের ভয় পাইব আমরা বুজুর্গ আল্লাহর দৃষ্টিতে বুজুর্গ না কাফের দৃষ্টিতে আল্লাহ ছিল যে অস্ত্রের লেখা ধরছি কের লেখা আমরা দিয়ে এখন এটারে কি বানাইছি সন্ত্রাসীটার কাজ বানাইছি দুই শয়তানের একটা বড় চাল যে অস্ত্র শক্তির বস্তু ডারে এটা কাদের খারাপ মানুষের খারাপ সমাজে প্রতিষ্ঠিত হয় আর নেকারের কাছে দিয়ে দিচ্ছে অস্ত্র থেকে শৈন্য বানায় এর বানাইছে নিরীহ এর কোন মূল্য নেই কোন মূল্য আছে আছে নাকি কোন মূল্য সমাজের মধ্যে হিন্দুর যুদ্ধ মূল্য আছে একটা হজরের মূল্য আছে নির্বাহ জাতির হ্যাঁ মারতেছে যে মারতেছে হ্যার বিরুদ্ধে যাবে সবাই পরিবেশটা এমন বানায় না না তাহলে কি করছে সবচেয়ে বেশি ঘৃণীত বানায় আসছে এটারে মুসলমান সমাজের মধ্যে কি সম্মান আছে এই সম্মানের টেলিফোন করে দিছে যে তোর বাড়ির ঠিকানা ওই তুই উমকে লাগার তুই ধরছ মুজাহিদির স্যারা দেয় স্যারাদিতেছে আমার কিছু করিস না তারা আমার কিছু করিস না কি করতেছে মারতেছে এই যে রণজিত সিং না একজন সিং যে বিশ্বজিৎ বিশ্বজিৎের রাস্তার থালায় মারছে আওয়ামী লীগের ফলাফল মারছে এটার কি হইতেছে বিচার হইতেছে হ্যাঁ ফলায় পুলিশে মারলো এটার পক্ষে কি কোনো একটা কথা কইছে বিশ্বজিতের মধ্যে আর শিবিরের মধ্যে পার্থক্যটা কি আওয়ামী লীগের দৃষ্টিতে সারা পৃথিবীর আমেরিকার দৃষ্টিতে এই পুষা মানুষের দৃষ্টিতে পার্থক্যটা কি হ্যাঁ হয়েছে হিন্দু আর হয়েছে মুসলমান হ্যাঁ ইসলামের নাম লইছে তার বর্তমান পৃথিবীতে দূষ হয়ে গেছে মুসলমানদের কাছে দূষ গেছে ইসলামের কি নেওয়া বলতেছে জামাত ইসলাম সঠিক ইসলাম পালন করে কাফেররা সঠিকটা আর দেয় না কি নাম লইছে ইসলামের নাম লিছে মুসলমান আর ইসলামের মধ্যেও কিছু একজনের সাহায্য করো আর একজনের সাহায্য করলো না ইসলামের ভিত্তিতে যে মুসলমান সে যে দেশেরই হোক সে আরাকানের হোক সে আফগানিস্তানের হোক সেই ইরাকের সে তোমার কি ভাই তার লাগার সাথে সাথে আঘাতটা কার হয়েছে তোমার হয়েছে যে তার উপর করছে তুমি তার বন্ধু বানাইতে পারো না সে তার উপর আঘাত কি করছে আঘাত করছে এই কারণে তুমি তার বন্ধু বানাই যা বন্ধু বানাইবা তুমি কার দলে সামিল কাফের দলে সামিল তুমি এখন তোমার মানে ও মুসলমানের ওরেচা হবে না মুসলমান ও তারা তার বিবাহ বন্ধন ঠিক নাই তার বউ ঠিক নাই সে যদি মহিলা হয়ে থাকে তার স্বামী কি নাই ঠিক নাই মুসলমানের সাথে তার কোন বিরুদ্ধে তাদেরকে সাহায্য করতেছে সাহায্য করতেছে না এবং চুক্তিও করতেছে সাহায্যের যে আমরা সন্ত্রাসীদের বিরুদ্ধে কি করবো সাহায্য করবো এমন কটরা পর্যায়ে কি করছে করছে এখন আমাদের বৌদ্ধ হয়ে গেছে না যে আমাদের আমরা কার কাছে তো আর মারাত্মকের দি এর মারাত্মক না এমন বলদামি আমরাছি যে কাফের তুই ইস্তামটা প্রতিষ্ঠা করে দে আমরা তো কি করতেছি না পারতাছি না আল্লাহদ্দুর বিখারিয়ে গেছে গান আওয়াজ আল্লাহর দিন ইমন অসম্মানিত হয়ে গেছে গা আল্লাহ এমন শক্তিহীন হয়ে গেছে গা যে আল্লাহ পারবো না আল্লাহর শত্রু দিয়ে আল্লাহর দিনটা আল্লাহ দিনের বাইরে কি আল্লাহর এত ঠেকা গেছে গা আল্লাহর নামাজ সজদার যে আমার যেহেতু সজিদার চলতা তারা একটু সৌজদার ব্যবস্থা করে দে আমার যেহেতু রোজাদার চলতাছে না রোজার কি রোদে ব্যবস্থা করে দে আমার যেহেতু হুকুমকে মানতেছে না তারা একটু কি রোদে আমার হুকুম না মানায় দে আল্লাহ নির্বাচনী ক্ষোধ হয়ে গেছে জনগণের কাছে গিয়া শুধু জনগণের কাছে না শত্রুর কাছে গিয়া কিং তাসা ও তা সেই সুদের আমরা এন নামাই লি কই বহ কদির ওয়াল কবি আজিস কোথায় ফাহাল উল্লিমা ইয়সা ফাহাল উল্লিমা ইউরিদ কাছে ওরা না বাঁচালে আমরা বাঁচবো না ওরা মাইরাল এলে আমরা কে যাবো মাই যাবো ইব মেয়ে তঙ্গে কাফের মশা ওদের গোলামরা ওরাও না ওদের কারা ওরা যদ্দুর অনুমতি দিবো দিনের কাজ করবো আর যে দিনের কাজের ব্যাপারে আমি তো বিরত থাকবো আর যথাসম্ভব তাকুয়ার সাথে এটার থেকে বিরত রাখবো সাথে যে যদি কেউ সাথে সংশ্লিষ্ট সর্বোচ্চ চেষ্টা দিয়ে ফিরে রাখবো কি সাথে না এখলাসের সাথে না রাখতেছে আর জানলেও কি কাফের মশক এরা কোনো ভাতা দেয় এদেরকে না ভবিষ্যতে কোনো পুরস্কার দিব আল্লাহর জন্য কিছু করলে তো আল্লাহ কি দিত পুরস্কার দিত এদের জন্য যে কর্তা আছে এরা কোনো ভাতা দিব না ভবিষ্যতে কোনো আশা আছে না জানি এরা মাই দে এই ভয়ে শুধু এই আল্লাহ বাকি কোরআনিক্যারিমের একটা ঘোষণা যে ইমানদার রা করতেছে কে তাহলে পথে আল্লাহর পথে আর কাকের রা করতেছে কার পথে শয়তানের পথে এই জিনিসটা একেবারে চলমান মান পর্যন্ত সর্বদা কি কিতাল করতে থাকে সর্বদা কিতাল করতে থাকে আর কোন সময় বাথরুমে যাবে না কোন সময় কি করবো না খানা খাইবো না কোন সময় কি করবো না কমাইব না এটা না তাদের ব্যস্ততা থাকবে কিনিয়া ব্যস্ততা ছিল কি নিয়ে কেতান নিয়ে এটা তো হৈরুল করুণের ছিল হৈরুল করুণের একটা টুকরা কেমন কি থাকবে মানে আমভাবে সবাই হৈরুল করুণটা ধরে না কিন্তু হৈরুল করুণের একটা আমল একটা টুকরা একটা দলে এটা রাখবে ধরে তাদের কাজ হবে কি কি একটা জমাত পৃথিবীতে এখন আসে না নাই আল্লাহ এই জমাটাই বিজয়ী জমাত এই জমাটাই কি বিজয় হাসারের মাঠে তারাই বিজয়ী হবে জান্নাতের ভিআইপি মর্যাদা গুলো এই জমাটাই পাবে জান্নাতের মধ্যে যখন নাকি থাকে যদি কেউ জেহাদে না যায় অন্য নর্মাল কইরা ধীরে ধীরে মারা গেল সেও কই যাবে জান্নাতে যাবে কিন্তু জান্নাতে গেল জান্নাতের কোন ভিআইপি মর্যাদা কি করবে না পাবে না স্পষ্ট বুখারের রেয়াতের মধ্যে আসছে যে জান্নাতের মধ্যে মর্যাদা কয়রা একশোটা র্যাঙ্ক কয়টা একশোটা আর এই সবগুলি র্যাঙ্ক আল্লাহাকিদের জন্য হোক যেহাদ ছাড়া যদি সে যায় ওই র্যাঙ্কের ধারে কাছে দেওয়া যাইব না সাধারণ নাগরিক হইব হ্যাঁ ওই সাধারণ নাগরিকদের মধ্যে কেউ বেশি দনী কে কম এমন হয় না কিন্তু কি কোন বিআইপি মর্যাদা এমপি মন্ত্রী সচিব কর্নেল ব্রিগেডিয়ার জেনারেল এই সমস্ত কোন কি নাই পদ নাই পদ সবগুলি কার জন্য মুজাহিদদের জন্য মুজাহিদদের মধ্যে আবার যাদের এলেম বেশি তাদের মর্যাদা বেশি যাদের আবাদত বেশি তাদের মর্যাদা বেশি যাদের কষ্ট বেশি তাদের মর্যাদা কি বেশি আর এই হয়েছে সবচেয়ে বেশি ফজিগতওয়ালা মুজাহিদকে রসুল বলছেন যেই মুজাহিদের ঘোড়ারে কায়দা ফেলা হয়েছে যার রক্ত ধরায় দেওয়া হয়েছে সে হচ্ছে সবচেয়ে পরম মানে তার দুনিয়ার কোন সুবিধেই সে পায়নি হোসেন রাজি আল্লাহ জান্নাতের যুবকদের সর্দার না কিশোর সর্দারেছে কি এর কারণে রসুলের নাতি হওয়ার কারণে না নিজের আমলের কারণে ছিল দুনিয়ার মধ্যে রাজত্ব করে গেছে ইসলামী খালত প্রতিষ্ঠা গেছে না কি করছে আল্লাহ দিনের সামান্য আঘাত সহ্য করতে না এটার জন্য নিজের জীবনটার উদ্ধার করে দিছে অন্যর তো আরো বড় আঘাত উপর এভাবে উদ্ধার করে দেয় না উনি সামান্য আঘাতের পরেই নিজের জীবনটা কি করে দিছে উদ্ধার করে দিছিস আপনার ফুলারে যদি কেউ মারে তারে সামান্য আঘাত করলে আপনার দিনের মধ্যে কষ্ট লাগবো আমার দিনের মধ্যে কষ্ট লাগবো আমি সাহায্য করবো তার কিন্তু বেশি মারলে তারে অল্প স্বল্প আমার কিছু লাগবেই না দিনের জন্য যে যত বেশি ঘনিষ্ঠ দিনের সামান্য আঘাতও তার কাছে তত বেশি অসহনীয় হয়ে যায় সে সময় ইয়াজিদ বা তাদের লোকদের দ্বারা ইসলামের যে কিছু ক্ষতি এই তার হয়েছে সে সময় কি ইসলামের প্রকাশ্য বেরিয়ে দিতেছিল আল্লাহর হুকুমে রোহিত করে দেওয়া হয়েছিল কাফের মুশেকের হুকুম দিয়ে দেশ চালাইতেছিল তারা বেনামাজি হয়ে গেছিল প্রকাশ্য করে না ফরবানি শুরু করে না তারপরও কিছু ত্রুটি কি শুরু হয়ে গেছিল হয়েছিল না এই ত্রুটি সহ্য করে নাই সহ্য না করতে গিয়ে নিজের জীবন নিজের পরিবার পরিজনের জীবন কি করেছেন এই যে তার করবানি এটার আল্লাহ তারা দুনিয়াতে দেয়নি করে দিয়ে দিছে জান্নাতে যুবকদের কি দিয়ে দিছে সর্দার আওয়ামী লীগের কি সম্মান হয়ে যায় আর যদি সর্দার যায় কি সম্মান হয়ে যাবে এখন হোসেন রাজা এই কথা জীবন বিলায় দিনটা প্রতিষ্ঠা করবেন না করবেন না কিছুর মাধ্যমে করবেন কেতালের মাধ্যমে হোসেন থেকে শুরু হয়েছে থেকে শুরু হয়েছে এটা একটা দলের মাধ্যমে চলতে থাকবে চলতে থাকবে মাহাদি আলাইসলাম পর্যন্ত কেউ মিলবে হাসারের মাঠে এরাই বিজয়ী কা হবে এরাই বিচি কি হয় একটু বড় পথ পায় একটু কি পায় কি ছোট পথ পায় পরীক্ষায় পাশ করছে তারা এই পরীক্ষা পাশ না করে কেউ বড় মার দাদা ভিএি মার দাদা পাবে না এই জন্য এই ক্যাডার একটা গ্রুপ কি করবে সাহাবাহিকার মধ্যে সব দিই ক্যাডার ছিল এই জন্য সারা পৃথিবীতে ডিম কি করতে রেছে সরাইতে রুম পারস্য পরাজিত হয়ে গেছে তাদের সময় তাই না কিন্তু এখন সেই রুম হয় না কিন্তু কি ক্যাডার বাহিনী একটা আছে তো বাহিনী আছে তো এবং বাহিনীর হাতে দুনিয়া আবার কি হবে দুনিয়া দিন প্রতিষ্ঠিত হবে আমাদের কাম কি এই বাহিনীর ভিতরে সরি হয়ে যাওয়া কি হয়ে যাওয়া সামিল হয়ে যাওয়া সামিল হয়ে গেলে এখন আমার জন্য যে কাজ সেই কাজটা মধ্যে যদি আমি থাকি সেই যদি আমি করতে থাকি আমার তো বড় কিছু না হোক কিন্তু আমি কি হয়ে গেলাম সামিল হয়ে গেল বুঝে আসছে আমাদের কাজটা হল সামিল হওয়া সামিল হওয়ার ব্যবস্থা নাই সামিল হওয়ার ব্যবস্থা ব্যবস্থা আছে চৌচল্লিশ আব্দুল্লাহ আজম রহমতুল্লাহ বলছেন যে কোন এলাকার এই কাজটা প্রতিষ্ঠিত করতে হইলে চারটা দাব পার হয়ে কটা দাব মহাজের তারপরে হলো এদাদ প্রথম হিজরত তারপরে তারপরে রিবাদ তারপরে কি টেটাল কয়টা স্তরটা চতুর্চর এখন আমি যে স্তরে আসছি সে স্তরের কাজটা যদি আমার তার আঞ্জাম পাইতে থাকে তাহলে ওই বাহিনীর ভিতরে গিয়ে গেলাম সামিল হয়ে গেলাম সামিল হইলাম না আমি সেই সুযোগ সুবিধা সবকি কি আমি সমান ভাব এই অবস্থা যেমন মৃত্যু যায় ভাল্লাগ না হোজখান ইমান এরপরে হিজরত করছে এরপরে জাহাদেশ্বরী গাইছে এই জাহাদেশরী গৌনের পরে এরপরে সে স্বাভাবিক মৃত্যুবরণ করুক অথবা সে কাফের আগাতে কি হোক শহীদ হওয়া যাক আল্লাহ তালা কি দিবেন হোক তার পছন্দের জায়গায় প্রবেশ করা আজির নাজিম এর জন্য মহান পুরস্কার কি সাব্যস্ত হয়ে গেছে তুই বড় পুরস্কার সে কি করবে পায় ফেলবে শহীদ একেবারে গলা কাটাই কিন্তু মর্যাদান হবে দুনিয়া মেয়েদের খালি হায়ার পায় সে শহীদ দেশে বেশি মর্যাদবান না না শেষে বেশি মর্যাদা হান পথে উঠার পরে একজনে তাড়াতাড়ি সহিত হয়ে গেছে আরেকজনে আরো দীর্ঘদিন থেকে অনেক আরো কাজ করে তারপরে শহীদ দিয়েছে মারা গেছে মর্যাদা কার বেশি দীর্ঘদিন থেকে মারা গেছে কারণ যদি মাঠে থাকে তাহলে কে কি তার জন্য জান্নাত কি যায় সহজীব হয়ে যায় এক সেকেন্ড যেহাদের কেতালের মাঠে থাকে। কিসের মাঠে মারামারির সময়টার মধ্যে এক সেকেন্ড তারা থাকা ষাট বছরের যে বেশি যে কোনো জায়গায় দাঁড়ায় থাকুন রয়েছে মারামার এই স্থল যে কোনো সময় গুললে মরে দিতে পারে বোমা ফিরে মরে দিতে পারে এই অবস্থায় কয় সেকেন্ড রয়েছে কয় বছরে এবাজতের চেয়ে বেশি ষাট বছর আবাদত করার চেয়ে বেশি হজিরত নাই এই অংশটা আমাদের জীবনে এমন একটা অংশ আছে একটা দিন তো আসেনি একদিন এর উচিলাই না আর এর উচিলাই তো একটা বিল্ডিং বানবেন একটা পঞ্চাশতলা টাওয়ার বানাইবেন একটা এখন জায়গাটা মধ্যে পুকুর আছে পুকুরের নিচে এক বস্তা মাটি ফেলাইছেন এই মাটিটা কি বিল্ডিং ফালানোর বানানোর কাজে লাগে না লাগে নাই আপনি আর এই পুকুরের মাটি পড়তে হবে আমি সেই মাটিটা হয়ে গেলে আল্লাহর কাছে কদর হবে না হবে না আল্লাহর কাছে স্বাদের উপরে ইটটা লাগবে সেটার কদর বেশি আর এটার কদর কম আল্লাহর কাছে দুটোটার কদর কি সমান না বরং ওই আগেরটার কদর কি মক্কা বিজয়ের আগে যারা যুদ্ধ করছে আর মক্কা বিজয়ের পরে যারা করছে আল্লাহ বলতেছেন দু দলের মর্যাদা কিনা আগের ওয়ালাদের মর্যাদা কি অথচ যুদ্ধে যারা যুদ্ধ করছে কি রাষ্ট্র কি সফলতা কথলি গনমত পাইছে আর মাদিয়ান যখন দখল করছে পুরা পার রাজধানী কি হয়ে গেছে গা দখলে গেছে লক্ষ কোটি স্বর্ণ পাইছে শুধু স্বর্ণ মুদ্রা নগদ স্বর্ণমুদ্রা করে লক্ষ্য দেড় লক্ষ কোটি তো উহজিলত উহের অংশগ্রহণকারীদের না মাদায়নে অংশগ্রহণকারীদের গুণমত তো তেমন পায় নেই পয়সা তো বেশি পায় না ওই সময় কষ্টও বেশি ছিল ওই সময় কষ্টও কি ছিল কারণ জাহির সফলতা কম থাকলে কষ্ট কি হয় বেশি ওই যে আগে বলছিলাম যে কষ্ট যার যত বেশি মর্যাদা কি বেশি যে হাদের সমাজের এখন কষ্ট সবচেয়ে কি বেশি চালু হয়ে গেলে কা তখন কষ্টটা কি থাকবে আস্তে যাবে যাবে না এখন কষ্টটা কি বেশি কারো তেয়ার করা ঘোষানো এটা কষ্টটা কি অনেক বেশি কিন্তু এই ঘোষানোর মধ্যে থাকবে তার মর্দার কি থাকবে আফগানিস্তানে এখন চালু হয়ে গেছে গা আমাদের দেশে কি হয় না ওখানে গিয়ে লাগবো ওখানে গিয়ে কি করবো লাগবে শত্রুগুন একটা এই মূল শত্রুটা দুর্বল করা দুর্বল করার জন্য তাদের ধারায় যে কাজ আছে এই কাজটা যদি আমরা আগে যাই ওর অটোমেটিক শত্রু কি হবে আপনার শত্রুর বুকে দিয়ে মারতেছেন আমি যদি ওই শত্রুর পিঠে দিয়ে মারি আপনার উপকার করলাম না করলাম না করলাম না আপনি প্যাটে দিয়ে মারছেন পিঠে দিয়ে মেরে দিলাম কথা তো কি একই শত্রু ব্যস্ত হয়ে গেল না একটু অন্যদিকে ওই শত্রু একই কাপের মসিক গুলি বিক্রি করা আমাদের শেষ করা ওরা যে পরিমাণ দুর্বল না হবে যে পরিমাণ শেষ না হবে যে পর্যন্ত সেই পর্যন্ত স্থানটা কেউ প্রতিষ্ঠিত হবে না এই জন্য ওরা ওদেরকে মারতেছে আমাদেরও ওই টার্গেট নিয়ে কাজ করে যাওয়া এখন আমরা সরাসরি তারা কি করতে পারতেছি না আঘাত করতে পারতেছি না কিন্তু সে সক্ষমতার দিকে অর্থনীতির সমৃদ্ধির কারণে তো ওখানেও তারা অস্ত্র ভালাইতে পারতেছে ববা ভালাইতে পারতেছে সৈন্য বাড়াইতে পারতেছে যদি ইডি না থাকতো দেশের মানুষের কামরাকামড়ি করতো যে আমাদেরকে আগে হন্দে পারতো করতে যেখান দিই দুর্বল করতে পারবো সেখানে মূল জায়গার মধ্যে তাহলে সেই আলোকে আমরা কাজটা গুরুত্বহীন না গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ সব চেয়ে বেশি গুরুত্ব না সেই হিসাবে আমাদের আগে এই বিষয়ে যে আলেম আছে এই অর্জন করা দরকার যে কাজটা ফরত সেই কাজের জন্য যে মুখার ডিমাত আছে সেগুলিও কি আছে মানে সে কাজ আদায় হয় না যেগুলি ছাড়া সেগুলিও কি আছে কেতালটা ফরজ কেতালের জন্য উপযোগী এলেম কিতালের জন্য অন্যান্য কাজগুলি যেমন হিজরত এদাদ রিবাদ এইসবগুলি কি খরচ হয়ে গেছে সবগুলি কি গেছে এইগুলি সাইরে দিয়ে যদি অন্য কাজের মধ্যে লিপ্ত থাকে তাহলে সে আমর বাদ দিয়ে গাইরে হাম ফরজের মধ্যে গাইরে হাম কাজের মধ্যে কি করলো লাইক গা সে শয়তানের ঢোকাই পেরা গেছে কিের মধ্যে পেরেছি দেখতে দেখা যাবে সে মসজিদে অথচের ফরজাদে করতেছে একজনে পাহাড়ে দিয়া মরুভূমি দিয়া হাইটা পায়ের মধ্যে ফুসকা ফেলাইতেছে এর দ্বারা ফরজাদে হইতেছে আরেকজনের সৈজা দিয়া মসজিদে নবুমির মধ্যে পেরে রয়েছে এর দ্বারা কি হইতেছে গুনা হইতাছে বাস্তবিকটা না কোনটা দেখবেন আপনি বাস্তবে খরচ হয়ে দিচ্ছে ফরস কাজটা আদায়ও কি হইতেছে আদের প্রক্রিয়া চলতেছে আল্লাহ তালা আমাদেরকে কাজের সাথে সংযুক্ত হওয়ার তহবিক দান করেন সাহাবাই কালাম যেমন কিছিলেন এত উন্নত কাজটা দিয়েছে আদায় করছেন ব্যক্তিগত জীবনেও তারা কি ছিলেন উন্নত ছিলেন না ছিলেন না আমাদের এই জিনিসটা উচিত ব্যক্তিগত আমল বলে আমাদের কি হওয়া উচিত আমাদের এটা শর্ত না এটা ফল পাওয়ার জন্য বেশি উপযোগী আচ্ছা একজনের নামাজ পড়ে কিন্তু সে ঘুষ খায় কি বলবেন আপনি যে তুমি যখন ঘুষ খাও আর নামাজে মসজিদ আয়ো না এটা কইবেন না এটা কইবেন যে তুমি যখন নামাজাকে কি করে দাও স্যারে দাও কোনটা জেহাদের ক্ষেত্রে আপনি কি বলেন তুমি যখন কি করো বদামল ছাড়তেছো না পথে কি না কি করতে পারবো না তুমি তাহলে আপনি কি দিনের পথে ফিরে না মানুষটাতে না এটা বলার জন্য যে নামাজ যখন কি করে দাও জেহাদের পথে যখন তুমি বদামলটা কি করে দাও স্যারে দাও এইটা কইতেছে কিন্তু আপনি এখন কি তৈরি করেছি ওইটা যে এই পথে ধর আসতো তুমি সংশোধন হয়ে যাও এদের অর্থ না তার লাইট এগিয়ে দাও তারপরে আল্লাহ তালা আমাদেরকে